حديث number point عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جلس في مجلس فكثر فيه لغطه فقال قبل أن يقوم من مجلسه ذلك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন সভায় বা মজলিসে বসবে অতপর তাতে অতিরিক্ত অসার বা আজে বাজে কথা বলবে এবং উক্ত সভা ত্যাগ করে চলে যাওয়ার পূর্বে এই দোয়াটি পাঠ করবে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করি এবং আমার এই পবিত্রতা ঘোষণা হলো আপনার প্রশংসার সহিত আমি সাক্ষ্য প্রদান করছি যে হে আল্লাহ আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি আপনার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনারই পানে তওবা করে প্রত্যাবর্তন করছি আল্লাহ তার সেই সভায় বা মজলিসের কৃত অপরাধ বা ভ্রান্তি ক্ষমা করে দেবেন জামে এক তির হাদিস নম্বর তিন এবং বলেছেন। এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে তেরো নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক मुसलिम व्यक्तर उचित जे से सर्वशक्तिमान आल्लाह के प्रति जगह स्मरण कर सूतरा से आल्लाह के स्मरण कर जेको सभा मीटिंग प्रोग्राम आलोचनार्थान सफर वासस्थान दावत भोज और अलिमार अनुष्ठान समूह तथा तर जीवन समस्त शाखा प्रशाखाय দুই এই দোয়াটি কোনো মুসলিম ব্যক্তিকে কোনো সভাতে অংশগ্রহণ করে সেখানে জিহব্বা বা জীবের পাপে লিপ্ত হয়ে পরচর্চা করা চুগলি করা মানুষের ক্ষুঁত প্রকাশ বা দোষ বাহির করার অনুমতি প্রদান করে না তিন মুসলিম ব্যক্তির জন্য এই দোয়াটি মুখস্থ করা এবং যে কোনো সভার শেষে পাঠ করা হলো একটি উত্তম কাজ ও সৎকর্ম